সুরপ্রিয় শ্রোতা উপস্থাপিত হচ্ছে জালালাইন থেকে সুরা আরাফ আয়াত একশো ছিয়াত্তর থেকে দুশত ছয় পর্যন্ত কিন্তু সে কিন্তু সে জমিনের দিকে ঝুঁকে পড়লো মাটির দিকে ঝুঁকে পড়ল ই সে মাটির দিকে ঝুঁকে পড়লো আয়া ও মালা ইলাইহা অত্যাবার হাওয়া হুফি ইলাইহা এবং সে প্রবৃত্তির অনুসরণ করলো প্রবৃত্তির নিচে নামিয়ে দিয়েছি কামাতিল কাল তার অবস্থা হলো কুকুরের মত তুমি যদি তাকে তারা করো ইনতাহ মেলা আলো তুমি যদি তাকে তাড়া করোক হাস। আর যদি তুমি তাকে তার অবস্থায় ছেড়ে রাখো তাহলেও সে হাপাতে থাকে এই কুকুরের অবস্থা হলো এটা লাইসা গায়ে হাইবা না কুকুর ছাড়া কুকুর ছাড়া আর কোন প্রাণীর অবস্থাটা না হ্যাঁ শ্বাস নেওয়া এটা আল্লাহ আল্লাহরী ভাবে সব হাইওয়া না করছেন শ্বাস ছাড়া কেউ বাঁচতে পারবে না ভিতরে নিতে হবে ভিতর থেকে বের করতে হবে সহজে আমাদের হাতিয়ার ছাড়াই হতে থাকে থাকে কিন্তু কুকুর কেমন একটা প্রাণী যে স্বাভাবিক নাক দিয়ে শ্বাস নিতে পারে না কুকুর শ্বাসটা নেয় মুখ দিয়ে নাক মুখ মিলায় কি ভুল বললাম নাক মুখ মিলায়। কিন্তু অন্যরা যারা আছে অন্যান্য প্রাণী আমাদের কথা কথাটাই বলি স্বাভাবিকভাবে আমরা শ্বাস নেই নাক দিয়ে কিন্তু কেউ যদি দৌড়ায় হাফাইয়া যায় একেবারে তখন গিয়ে একসাথে হয় এমন এটা বোঝা না হিসতের দিক দিয়ে দেয়া হয়েছে জুমলা তা আর শর্তি এই যে শর্তের দুইটা জুমলা মানে ইনতাহ আর একটা হলো এই যে শর্তের দুইটা জুমলা এটা হাল হয়েছে আর যদি অবস্থায় রেখে দাও তাহলে এই যে ওই জাকে আল্লাহ এলেম দিয়েছিলেন কিন্তু সে ওই এলেম মোতাবেক আমল করে যে যেটা যেটা মোসান উল্লেখ করলেন রায় এটাই বালাউরা তাকে কুকুরের সাথে তাসবির দেওয়া হয়েছে দেওয়া হয়েছে এই ফিল্সা এটার করিনা হলো এখানে আগে ফা আসছে যে ফা এটা বোঝায় তারা তুমি মারাত্মক হয়েছে এই জিনিসটা বোঝায় মানে ওর অবস্থা যখন এই অতএব তার পূর্বে তো ওর অবস্থাটা বললো যে এলেম দিয়েছিল কিন্তু সে এলেম বাদ দিয়ে দুনিয়ার দিকে ঝুঁকে পড়েছে এরপরে বলতেছে ফা মাতাল কাল এর অবস্থা খুব কুকুরের মতো এই যে মানে এই ফায়ের পরের অংশটা এটা আগেরটা রূপে মোরাত্ম হবে তার এই দুনিয়ার দিকে ঝুঁকে পড়ার কারণে তার অবস্থাটা হয়েছে এখানে কোনো জরুরি না তো এটা হিস এবং এই বজায়ের দিক দিয়ে নিকৃষ্টতা এবং তুচ্ছতার দিক তার অবস্থাটা এই হয়েছে আর জাহেরিয়াবো অনেকটা এই মধ্যে হয়ে গেছে হয়ে গেছে আদান মুরাত্ত হবে মা আটা কি এটার উপরে যেহেতু সে এমন হয়ে গেছে ও এরকম জালিল হয়েছে শুধু এই দিক দিয়ে তাসবিটা এখানে একটা এই তাসমিটা দেওয়া হয়েছে আরেকটা হলিহারি এটাও করি না যে এখানে এটার দিক দিয়ে অন্য কোনো দিক দিয়ে নাহুদিদের উপরে আপনি ঘটনাটা বলেন এটা তোমাদের এই যেম শা কিবরতনা আমি শুধু উর্দুটা পড়েছি তোমরা শোনো এাতত মে রসুল হকম হত্রি কমকে সামনে এা পড়ক সোনাই জসমে বনি এসাইলকে এক বড়ে আলম ও আারফ ও মশওয়া কসাজকে হদায়েতকে বাদ গমরা মজকুর হয়কে পুরি মারফত হাসল হলে বাবদে খো আর পুরি মারফত اور ذلیل و হক ہو, ہو گیا নফসানি আগরাজর গালি আয়ে তো সব ইমফতর মকব হমরাহর জলীল খার হা নফসানি খাওয়শত শখশ পুরান করিমে এস শখসা নাম তস মজকি আইম سے সাহাবা کے بارے میں مختلف মখলফ রজগুর ہیں۔ জিনে জ মশুরকে নজদিক আতমাদ রায় হজরত আব্দ সে নকল কী কখসা নাম বলাম আবন বা হয় মুল্ক শামতলসকেব কনআন কা রনে একটা রায় মুল্ক শামে বাতসকে কেন আর এক রেওয়ায়ত হ্যাঁ কে বনি ইসরায়েল মেসে থা এটাকে তিনি পরে আনতেছেন তো ওই প্রথম রেওয়াজটি এখানে এই রাজে বলে মনে হয় বনি ইসরায়েলের মধ্যে থাকলে তো তিনি ওই মুসা আল ইসলামের সঙ্গেই থাকতেন এখানে আবার ওই শত্রুপক্ষ কীভাবে এই লোকের সাথে যোগাযোগ করবে যোগাযোগ করে নিজের স্বদেশে এই লোকদের বিরুদ্ধে বদ্ধ করাবে এটা একটা করিনা কিয়াস মনে হয় না করিনা কিয়াস এটি মনে হয় যে তিনি হাজার ইয়াকুবা আলী ইসলামের কাছ থেকে হয়তো দিন পাইছিলেন যখন হামলা করতে গেছে তখন এই ঘটনা ঘটতেছে দেখো এইটা সামনে বলতেছে মুলকে শামস কী করি আন কেলা থাকে রে বই ইসরা মে আল্লাহ তো হাসিল থাকে পুরানীমে اس اور, اور بنی اسرائیل کو قوم হয় উই কশারা হয় জব ফ্র ফ মসরকে বারত মসা সলাতাম বনি এসরা জব্বারিনে জহাদ হকম মিল ও জ্বারিন দেখা কে হজরত মসা তমাম گئے اور ان کے مقابل قوم۔ আর এই বনী ইসাইলের মুায় ফেরাউন লোহিত সাগরে যে ডুবে মরছে এটা তো ওদের জানা আছে ওতে ওদের ভয় লাগতেছে যে এদের সাথে তো আমরা না তো তো উনকো হই তখন ওরা ভাবতে লাগলো তো ফির ও জমা হলাউরকে পাশ আয়ে আর কি মৌসা আলসালাম সখ আদমি হ্যাঁ বহু সে লশ্কর এই ভাইজু না বাইরে রক জুন আর ওই আয়ে হে আমারে মুল্ক ন নিকাল দে হজরকে কিভাবে গুজতে সে হজরত মৌসুম আজতেছে ওই আয়ে হ্যাঁ কিনা আমারে মুল্ক নখল করবে রাজ করবে আপ আল তালা করেন উনকো আমারে মুসে ওপস কর দে বলা আমি বাউরা এসমে আজম মালুম থাকে দরিয়া যুয়া করত কবুল হতী থি বলা আমা আফসোস হয় তুম কী বাহকে ন سکتا ہوں বদ দা কেসে কর সকা হুম হালকি উনকা মকাম যে আল্লাহকে নজদিক হায় জান আগর মসা করত মেরা দিন ও দুনিয়া দনো তবাহ হে লোনে বেহাদ এসরার কে তো বলামনে কা আচ্ছা মনে রবসে এস মামলা মামলা মেয়ে করলো उसने করলে কি ইজাজ হইনি ওসে আপনার মামকে लिए করি এসারা টা কোম কে খাবা গা কিনা হারগত না করমলা দিয়ে মুখে বদু কর্তম জ্বারিনে বলাম বড়া হদিয়া পেশ বড়া হাদিয়া পেশার দর হকীত রশ উটা বুঝে নেই ওই তো কোন দিছে মোহন গুলো তো উনি চিন্তা করছে বেসারা তো মোহাদি ছিল তার দিল নষ্ট হ্যাঁ তো নিয়ে কবুল করলিয়া তো ফের পিছে পড় গিয়ে বার कर হজরকে খবাহ ফেলছে বশি আপ জরুরা আপ জরুরে কাম করমকে ল পিছে পড় গে না রে অন্ধা দিয়া ছা এটা হয় কারো কে বলবে না যে বেচারি বলতে এই বেচারি রাখি মালকে মোহা হাজা শুরু ওই মহতা সিফত রাখি নীতি তো বাহর হাল ওই মহত রাখি মুখার বদু করতে ওস্তা কাজী করশমা এই জাহর হাওয়া কেজু কলমাত বদুয়াকে হজরত মসাাম উমকে চাহতা জুবান ও আলফা বদা খুদ আপনি কৌম জব্বারিনে নিকলে উনি বলতে চাইতেসে মৌসা এবং কিন্তু জবানাবুতে নেই কৌম জার ম মেবান খেলা নেই মানে নতি কেসি নতিজা এস কৌম পরবাহী নাজ সজা মিলি সি লটক হয়ে যায় আল্লাহ যখন কারো দিন একদম মোহর লাগে দেয় এরপরে এটা থেকে ফিরতে পারে না ওর অবস্থা যখন এই হয়ে গেছে এখন সে উল্টা বনি ধ্বংস করবে ইচ্ছা করি এবার ইচ্ছা করি দেখা নবী ভাই কৌশল এক মূল প্লানটা কি। তুমি হসীন লড়কি করি এসাইলকে लोग मुसाफिर हैं अपने घरों से কনি से निकले हुए हैं না বনে এগ মুসাফির है कि মত लोग এস में মমকন हो কিাম কারি মলা তে के হরাম কারি অনহাই মজ चीज है যে কি না আছে তো বলা কি চাল উ সমসার বনি ইসরা বড় আদমি চাল কী হাজরত মৌসালাম ওবা সে রোকা মর ও বাস না আতানি জাল মেয়ে মুক্তলা হ্যাঁ জিসা নজা ই হাওয়া কনি ইসরা সখত কেলা জসেক র সত্তর হাজারসাইল মর গে এককে জস শখসনে বুক কামা যড়ে বনি এসাইলনে কত করাম টগ দিয়ে সব লোক হাসল হবা কি রফা হওয়া পুরান মজিদ কি মজুর মজকূর সদর আয়াত মতলক ফরমা ফনসল খিনহা شخص کو মারফত উস শখসা لیکن وہ اس سے نکل گیا انسلاخ کا لفظ اصل میں جانور کے کھال کے اندر سے یا ساپ کا کیچلی کے اندر سے نکل جانے کیلئے بولا جاتا ہے اس جگہ علم آیات کو ایک لباس یا خال کے ساتھ تشبیح دیکھر یہ بتلایا گیا کہ یہ شخص علم و معرفت سے بالکل جدہ ہو گیا فَأَتْبَعُ الشَّيْطَان یعنی پیچھے لگ گیا اس کے شیطان مطلب یہ ہے জব তক আয়াত ও সা শেতান یہ না کہ সকা থা তো میں ও গিয়া পকা নহ মেয়ে মতলান কী আনেক নতিজা এই হওয়া কো গমরা মেয়ে শামিল হিয়া দূসরি আয়ত ফ ফরমাশিনা বি কারো হাসিয়ে খেলেও না আসে যেগুলো তো হলো পুরান জমানোর কিচ্ছা কাহিনি আসতে পারে না প্রত্যেকে নিজের ব্যাপারে ভয়টা রাখা চাই যে আমার অবস্থাটা না এমন হয়ে যায় দুনিয়া দুনিয়ার মধ্যে পড়ে আমার অবস্থা না যায় সেই বালা আমি হয়ে যায় কি হয়ে যেতে পারে না এই ভয়টা যে নিজের ভিতরে রাখবে আশা করা যায় যে হয়তো আল্লাহ করবে আর যে এই নির্ভয় হয়ে যাবে হতে একসময় সেই এই ব্যক্তির আকবর আকবরের ইয়া তো তোমরা পড়ো না সম্রাট আকবরের ইতিহাস পড়ছো সম্রাট আকবর কে যেই কয়েকজনে গুমরা বানাইছে সেই কয়েকজনের মধ্যে দুই দুইজন না তিনজন ছিল অনেক বড় আলিম আবুল ফজল ফাই মুখে একটা হরফের মধ্যে নোকতা নাই একটা হরফের নোকতা নাই এমন হরফ দিয়ে কোরআন শেফের তাফসিল জাহিরি আলিম কম হলে এটা পারবে যে কথাটা বুঝে নাই ওই তাফসিল নাম হলো নামের মধ্যে নোকতা নাই পুরো করা আসে বিরাট অবাল নিয়ে আসে আল্লাহ আমাদের সবাইকে ওয়া লাকাদ dara'na khalaqna li jahannama katheeran min al jinni wal jahannami li ajlihi bahu jin wa in srishti korechi tader obostha holo lahum qulubun la yaftahuna biha al haqq wa lahum a'yunun la yusiruna biha dala ila qudrati llahi ta'ala basara i'tibaran wa lahum adhanun la yasma'una biha এগুলো চিব জন্তুর মতো চতুষ্প সেটা তালাস করে আর কোথায় কোন জায়গায় গেলে ক্ষতি হবে এটা থেকে সে পলায়ন করে কিন্তু জিদের বসে তারা জাহান্ন দিকে অগ্রসর হয় এবং আপনি তাদেরকে বর্জন করুন যারা আল্লাহর নামের ব্যাপারে হক থেকে বিচ্যুত হয়ে যায় সত্য থেকে বিচ্যুত হয়ে যায় যে আল্লা নামের তো তাজিম করা দরকার কিন্তু তারা আল্লাহর নাম থেকে তাদের আলিহাদের জন্য কিছু কিছু নাম তারা মোস্তাক করে যেমন কাল্লাত মিন আল্লাহ তারা যে আল্লাহ নাম কি বিকৃত করতেছে আল্লাহ করতেছে তো বলতেছে এটার জন্য তাদেরকে আখিরাতে শাস্তিটা দেয়া হবে তার মানে দুনিয়াতে আপনার এখন দেয়া قبل الأمر بالقتال জি قوم من خلقنا উম্মه يدعون بالحق وبه يعدلونهم من أمة محمد بن حسن بن النبي صلى الله عليه وسلم كما في والذين كذبوا بآياتنا القران من اهل مكه ধীরে ধীরে পাকড়াও করবো এমন জায়গা থেকে যে তারা জানবেও না আমি তাদেরকে সুযোগ দেবো انك ايذ متين امر امر كौशल اتنت بليष्ट شديد الله يطاح او المقابله قرار كارو صدني شديد الله يطاح اولم يتفكروا فيعلموا ما بصاحبهم محمد صلى الله عليه وسلم من جنه نذير مبين بين للغادي সম্ভবত তাদের নির্ধারিত সময় নিকটবর্তী হয়ে গেছে কোন এরপরে আবার দুই কেরা রফা দিয়ে পড়া যাবে হবে আরকি কখন অনুষ্ঠিত হবে মানে এটা কখন হবে যথাসময় আল্লাহ এটাকে প্রকাশ করবে আল্লাহ ছাড়া কেউ এটা পারবে না প্রকাশ করতে এটা অত্যন্ত কঠিন হবে আসমান এবং জমিনের উপর আদা আহ মানে আনহা। তারা আপনাকে এমন ভাবে জিজ্ঞেস করে যেন আপনি সম্পূর্ণরূপে জেনে রেখেছেন মানা হলো যেন আপনি তারা আপনার কাছে আপনি আমার কাছে আপনি জেনে রাখছেন এমন ভাবে তারা আপনাকে জিজ্ঞেস করেছে এবং কোন প্রতিহত করারও কোন আমার নেই আমি যদি কারণ আমি সেই সুয়ে থেকে বেঁচে থাকতাম যেন তার কাছে কথা বললেন <seller> <speaking> এরপরের কথা আমার এটা এটাই হলো যখন এই পুরুষ স্ত্রীর সঙ্গে স্ত্রী কে আবৃত করলো ঢেকে ফেললো কালাম্মা তাবাস যখন আর ওই যে আগের হিসেবে বলা হলে আদমা আলী ইসালাম হাওয়া সালামকে আবৃত করল মানে তিনি গর্ভে বহন করলেন তা নিয়েই তিনি চলাফেরা করতে লাগলেন তিনি চলাফেরা করতে পারেন সহজে কিন্তু যখন ভারী হয়ে গেল এবং তাদের দুজনের আশঙ্কা হলো। যে পেটের বাচ্চাটা না আবার কোনো জীব হয় তখন যে আপনি যদি কি কোন সুস্থ পূর্ণাঙ্গ সন্তান দান করেন তখন তারা তার জন্য শরীর সাব্যস্ত করতে শুরু করলো সুরা মানে পূর্ণাঙ্গ সন্তান দিলেন তখন তারা আল্লাহ শরিক বানা সাব্যস্ত করলো আল্লাহ প্রদত্ত সন্তান হয়েছে আগের থেকে যেভাবে সেটা করতেছেন যে এটা আদো বাবা হাওয়ার আল্লাহ ছাড়া তো কারো বান্ধা হতে পারে না কেউ এখন প্রশ্নটা যে এইসলাম নবী উনি আবার করলো যে এটা কোনো রাখ পেলে বাদা না বাঁচাইতেছে যখন কোন একজন ব্যক্তির স্ত্রী হামেলা হয় তখন তো সে খুব দোয়া করতে থাকে এরপরে যখন ভালো সন্তান হয় তখন সে বলে যে বাবার দোয়ার কারণে অমুক মাদারের দোয়ার কারণে হয়েছে এই হয়েছে সেই হয়েছে এইগুলো এখানে যে তাত হাওয়া সালাম তিনি যখন সন্তান পোষণ করছেন তখন ওনা পাশে ঘুরতেছে কোনো সন্তান বাসত না তখন এই যে এটা এই যে এই শৈতানের নাম রাখছে এটা শয়তানের ওয়াহি এবং আমরি হয়েছে এটাকে আল্লাহ এখানে বলছেন যেহেতু লেখক তিনি বলছেন تعالى الله عما يشركون اي اهل مكه به من الاصنام والجمله مصبباتن اعطفن على خلقكم وما بينهما اعتراض يعني এখানে কি সেটা করতেছেন বুঝছেন والجمله والجلته مصبباتن اعطفن على خلقكم التر মানে هو এটার আত্ম হয়েছে আর মাঝখানে এই কথা আসলে তা আল্লো সবাই আল্লাহ মক্কার যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছেন ফতাহ অতএব এই মক্কার আল্লাহর সঙ্গে যা যা শির করে এটা থেকে আল্লাহ আল্লাহ বার্তা এখান থেকে এই মূর্তি যেগুলোর পূজা তারা করে এগুলোর এই অবস্থা গুলো বলতেছে যেগুলো আসলে এমন যেগুলো কোনো অবস্থাতে মা আবুধ বনার যোগ্যই না তোমাদের একটা বইয়ের কথা শোনা ছিল না যে আমি কেন মুসলমান হলো ওইটার মধ্যে না কোন বইটার মধ্যে পড়ছিলাম যে এক হিন্দু তিনি মুসলমান হয়েছেন পরবর্তীতে পরে জিজ্ঞেস করা হয়েছে যে কি মুসলমান পরে উনি নিজের অনেক জায়গায় কুকুর পেশা করতেছে তো কুকুর পেশা করতেছে কি বলতে পারতেছে না তো পরে আমার কাছে এটা খুব খারাপ লাগছে যে এটা আমাদেরকে কি বাঁচাবে কুকুর পেশা করতেছে তার মাথার উপরে পারে এটা আপনার অনেকগুলো জিনিসের এটা একটা সাধারণ হিন্দু কি ব্যাখ্যা করেন দিকে لا يتبعوكم بالتشديد والتخفيف تخفيفه لادامه سامع فمن تبع هدايا سواء عليكم ادعوت موهم اليه ام صامتون عن دعائهم سواء لا يتبعوه لعدم سماعهم ان الذين تدعون تعبدون من دون الله عباد ترتوا تمہদেরই মতই مخلوক বান্দা পদাউহুম তোমরা তাদেরকে ডাকো ফলে ইস্তেজিবুলকুম দুআকুম তারা তোমাদের ডাকে সাড়া দেখ না ইনকুমতুম সাউদিনা ফি анনহা আলিহা এইবা আল্লাহ তাআলা কুতু বুরিশকর করে পরহোর বলতেছেন জি ثم بينا একবারে তুরন্ত পর্যায়ে আজেস এটা এবং যারা তাদের পূজা করতেছে তাদের মর্যাদা বেশি আর ওইসকল এই মূর্তিগুলোর থেকে এটা আল্লাহ তাআলা বলতেছেন যে ক্বাল আলাহুম আরজুল আর যুলয়িয়াম শোনা বিহা তাদের কাছে আছে যারা বিতরা করতে পারে হ্যাঁ বলো আম বল আলাইহুম বল আলাইহুম আইব জামউ ইয়াবতশুন বিহা আম বল আলাইহুম আইনুন ইয়াবসুরুনা বিহা আম বল আলাইহুম আদান ইয়াসমাউনা বিহা ইসতিকাম ইনকার আই লাইসা রাকুম শাইখ এক মামা স্যার পয়েন্টের মধ্যে বলছো যে ওদের এমন এক খোদা যে বাস দিয়া রাখা লাগে আমার বিরুদ্ধে চক্রান্ত করো فلا تنزرون وفي شدوه ديونا تمهلوني فإني, فإني لا أبالي بكم أميث ابنه لكنا فروه يقول انتم أدركوا فروه يقولين إن ولي الله أي متولي أموري الذي نزل الكتاب القرآن وهو يتولى الصالحين في حذة ديو والذين تدعون من دونه لا يستطيعون نصركم ولا أنفسكم نصرون فكيف أبالي بهم وإن تدعوهم أي ألب أسلام إلى الهدى لا يسمعوا আপনি ক্ষমা পরায়নতা অবলম্বন করুন মন্দ জিনিসগুলো আপনি তালাশ করতে তালাশ করতে যাবেন না মানুষের আখলাখের খারাপ দিকগুলো তালাশ করতে যাবেন না আপনি মাফ করে দেনফি আই আল মাহরুফ যদি শানের পক্ষ থেকে আপনার উপর আপনার অন্তরে কোন কুমন্ত্র না আসে হিমা মিনার শেতান যদি আপনার মনে শয়তানের পক্ষ থেকে কোন কুমন্ত্রনা আসে নজুন যে কাজে নির্দেশ দেওয়া হয়েছে এই যে শর্তের জব হলে এটা যে তাহলে আপনি আল্লাহর আশ্রয় নেন আল্লাহর আশ্রয় নিলে কি হবে আমার একটা জবাব লাগবে না প্রতিহত করবে ইয়াদা এটা হলো এবং কাফের তাদের অবস্থা বলতেছে তাদেরকে যখন শয়তানের পক্ষ থেকে কোনো তৈম যেটাকে মেশাল দিয়েছিলেন যে মানুষের দিনটা তো হলো একটা রাস্তার মত রাস্তা দিয়ে কুকুরও হাঁটবে রাস্তা দিয়ে আল্লাহ হাটবে অতএব শুধু হেঁটে যাওয়া মানে মনের মধ্যে এটা বলবো তো যারা মোত্তাকি তাদের উপর যখন শয়তানের কোন বাসবাসা আসে আসতে পারে কিন্তু তখন তারা কি করে তাদের কারো একটা সিরুন তখনই তাদের চোখ খুলে যায় যারা ভাই বুঝাইলোদ্ যারা শয়তানের ভাই এরপর হুমটা হলো তাদেরকে টেনে নিয়ে যায় এরপর তারা আর ফিরে আসে না মানে তাদের তামাকুর এর দ্বারা তারা এর থেকে ফিরে আসে না কোনো নিদর্শন না আনেন পেশ না করেন তারা যেমন নিদর্শন চায় এমন কোন নিদর্শন যখন আপনি তাদের কাছে না আনেন তখন তারা কি বলে আপনি যখন কোন নিদর্শন তাদের সামনে পেশ করতে পারেন না তখন তারা বলে কি ব্যাপার আপনি নিজের পক্ষ থেকে কোনো নিদর্শন কেন আনতে পারেন না এটা হলো কথাটা আর কি নিজের পক্ষ থেকে কোনো নিদর্শন কেন আপনি আনতে পারেন না তাহলে শুনতে হবে মনোযোগ দিয়ে একই সাথে খুব মনোযোগ সহকারে শুনতে হবে ওই মুহূর্তে কথা বলা যাবে না আর কেউ কেউ বলেন যদি শোনা যায় তাহলে আর যদি শোনা না যায় তাহলে দেখুন চলাকালে যেন নামাজ চলাকালে যেন কথা না বলে এই ব্যাপারে একটা নাজে তো যদি শোনা যায় তাহলে মনোযোগ দিয়ে শুনতে হবে আর যদি এই শোনা না যায় তাহলে চুপচাপ থাকতে হবে হিসাবে বলতেছে যে এই আয়াতটা যদি নাজিল হয়ে থাকে খুতপার ব্যাপারে তাহলে খুতপাটাকে শব্দ দিয়ে কেন তা আবির করা হলো যখন কোরআন পড়া হয় তোরা খুতবা বিল কোরআন এখানে তাকে কোরআন দিয়ে তা আবির করা হল এটাকে তার জি দেওয়া হয় যেটা শরীফ পড়া হবে সেখানে মনোযোগ সকাল শুনতে হবে এই জন্য যেখানে গালেবান যে মানুষ এসতে মা করবে না সেখানে কেউ যদি কোরআন করে জোরে ধরে তাহলে যে জোরে জোরে পড়তেছে বা যারা নিয়োগ করছে সবাই গুণাগার সবাই গুণাগর দেখো এখানে কতগুলো শব্দ বলছে তাদের এইটা হলো মেন তাজারিফা থাকতে হবে অনুয় বিনয় এবং ভয়ের সাথে আল্লাহকে ডাকতে হবে এখানে বললো যে তোমরা আল্লাহর জিগির থেকে গাফিল হয়েও না এবার জাকিরিনের হালাত বলতেছে যেন আমরা সে আল্লাহরের হুকুমের উপরে আমল করতে পারি إن الذين عند ربك أي الملائكة لا يستكبرون يتكبرون عن عبادته ويسبحون تجارات تجارات ربكة ستاك تدر مقام كتو اتا شئ اتو مقام ولا فرشترا لا يستكبرون يتكبرون عن عبادته ويسبحونه ينزهونه عما لا يليط به وله يسجدون أن يخضعونه بالخضوع والعبادة بوله الدشوك فكونوا مثله تدر مطيح تنبغي تنبغي লহুলিল